আব্দুর রহমান ইবনু আব্বাস বর্ণিত যে আমি এক ব্যক্তিকে ইবনু আব্বাস রদুল্লাহত আল্লাহ এর নিকট প্রশ্ন করতে শুনেছি যে আপনি আজহা বা ফিতরের কোনো ঈদে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সঙ্গে উপস্থিত ছিলেন তিনি উত্তর দিলেন হাঁ অবশ্য তার সঙ্গে আমার এত ঘনিষ্ঠতা না থাকলে স্বল্প বয়সের কারণে আমি তার সঙ্গে উপস্থিত হতে পারতাম না তিনি আরও বলেন রসুল সাল্লু আল্লাহ সাল্লাম বের হলেন তারপর সলাৎ আদায় করলেন এরপর খুদ্বা দিলেন ইবনু আব্বাস রদুল্লাহ তু আল্লাহ আজান ও ইকামতের কথা উল্লেখ করেননি এরপর তিনি মহিলাদের কাছে এলেন এবং তাদেরকে ওয়াজ ও নাসিয়াত করলেন এবং তাদেরকে সৎকার করার আদেশ দিলেন রাবি বলেন আমি দেখলাম তারা তাদের কর্ণ ও কণ্ঠের দিকে হাত প্রসারিত করে গয়নাগুলো বিলালের কাছে অর্পণ করছে এরপর রাসুল সাল্লাহ সাল্লাম ও বিলাল রজিলাহ তালাহু গৃহে প্রত্যাবর্তন করলেন